আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نعوذু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সললাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম فقد قال الموار لفر رحمه الله تعالى ان ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من نفس مؤمن قربه من قراب الدنيا نفس الله عنه قربه من قراب يوم القيامه ومن يسر على مؤسر يسر الله عليه في الدنيا والاخره ومن ستر مسلما ستره الله في الدنيا والاخره والله في عون العبد ما كان العبد في عون اخيه ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه ومجتم قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونهُ بينهم الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه وحفتهم الملائكه وذكرهم الله في من عنده ومن بتى به عمله لم يسر به نسبه رواه مسلم মহানাল্লা সমস্ত প্রশংসা যে আল্লাহ রবীন্দ্র ফেরাতের মুসিবত দূর করবেন মাহমুদুর রসুল সাল্লামের ওপর যিনি সবচেয়ে বেশি মানুষের উপকারী মানুষ ছিলেন বা পর উপকারী ছিলেন আমাদের ধারাবাহিক আলোচনা বলেন এদি হাদিস শুরু হয়েছে হাদিস এ সাতটি বিষয়বস্তু আছে সাতটি বাক্য বা সাতটি বিষয়বস্তু আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি শুধু জানার জন্য নয় বরং এগুলি জেনে জ্ঞান অর্জন করে সেগুলি মোতাবেক নিজে এর চরিত্র গঠন করা যদি কোনো মানুষ এইরকম চরিত্র গঠন করতে পারে তাহলে সেই ব্যক্তি সত্যিকার উপকৃত হল আর শুধু জানাতে কোনো ফায়দা নেই मर सहबाई के रामगन सरित्र विषय चरित्र गठन करत मानसारिक जीवन साथ मानस जेने चरित्र के गे तुले আমাদের সকলকে তৌফিক দান করেন শুরু করা যাক তাহলে বিষয় দিয়ে বলছেন কোন ব্যক্তি যদি কোন মুসলিমের মসিবতকে বিপদ আপদ কে হালকা করে দুনিয়ার কোন বিপদ আপদের মধ্য থেকে दुनिया जिस विपद आपदे थके एक मुसीबत विपद हल्का दूर, करा, करा, जो दूर, दूर बा, बा, कर चेस्टा कर दूर दूर करते मुसीबत विपद जी जानु अशांति भोग कर मानूष चिंतित है जानस प्रेशान है করব বা কারি হুসেন্লাহ তালানহ যখন এরাক পৌঁছিলেন কারবালা নামক স্থানে তখন শুনতে পেলেন যে যারা আমাকে ডেকে ছিল তারা সবাই পাল্টে গেছে রাতারাতি চাপের মুখে কেউ প্রলোভনে আর কিউ ভয়ে পালটি গেছে সব একাই অসহায় বরং চাঁচা তো ভাই মুসলিম ছিলেন তাকে হত্যা করিয়ে দিয়েছে করে দিয়েছে এরা এর লোকেরা গাদ্দারি করেছে যারা ডেকেছে তারা গাদ্দারি করেছে সেই সময় জিজ্ঞাসা করেছিলেন তখন লোকেরা বলে এই জায়গার নাম হচ্ছে কারবালা। এই জায়গার নাম হচ্ছে কারবালা তখন তিনি বিচ্ছেদ করে বলেছিলেন কার্বন ওয়াবাল কার্বন মানে মুসিবত বিপদ এই যে করব আর মানে হয় মুসিবত আর বালাউন মানে তো এই শব্দটি আসলো জন্য এই ইতিহাসের দিকে ইঙ্গিত করলাম দুনিয়ার কোন মুসিবত যদি দূর করে সে দুনিয়ার মুসিবতের সম্পর্ক নিছক দুনিয়ার সাথে হইতে পারে আবার দিনের সাথে ধর্মীয় সমস্যা হইতে পারে তার দিনটা নিয়ে আপনাকে বেঁচে থাকতো বেঁচে থাকার দুটো দিক আছে একটা আপনাকে দুনিয়াটাও সুন্দর রাখতে হবে আপনার রুজি রোজগার আপনার শরীর স্বাস্থ্য আপনার পারিবারিক শান্তি আপনার শারীরিক সুস্থতা বা মানসিক শান্তি এগুলো দুনিয়া নিছক দুনিয়া এগুলো दिन बेचे थकतेमान सुन्ना पुनियाबत के दुनिया मुसीबत सम्पर्क निछक दुनिया होते आई दुनिया दिनी विषय होते एक धर्म समस्या दिनी समस्या से अशांति तो आज हल्का नफास मान शास्फास मानस मानस शाँस लेकर चेपे धरें कष्ट तेनाली আর শ্বাস যত আপনি নর্মালি ছাড়বেন আরাম পাচ্ছেন অশান্তিতে স্বস্তি নিয়ে আসা এটা কেউ যদি করে তাহলে নফাস আল্লাহ আনহ করবিন করাবে কেয়ামা তাহলে আল্লাহ রবহাম যে সব মুসিবত হয়ে থাকে বা হবে সেগুলের। একটি মসিবত দূর করবেন আপনি কারো একটি মসিবত দূর করেছেন দুনিয়ার আপনার আখেরাতের কিয়ামতের দিনের একটি আল্লাহ করবেন যদি কারো দুটি করেন বা দুইজনের মুসিবত দূর করেন দুটি তাহলে দুই মুসিবত আল্লাহ দূর করবেন কিয়ামতের আপনি দুনিয়ার মুসিবত কারো হালকা করলেন বা দূর করলেন আপনার আখেরাতের মুসিবতকে আল্লাহ বিপদ কাল্লা কি করবেন দূর করবেন যেমন কর্ম তেমন কর্ম তেমন আল্লাহ করবেন আপনার দূর করলেন আল্লাহ দূর করবেন আপনি একটি দূর করলেন আল্লাহ একটি দূর করবেন কিন্তু পার্থক্য কোথায় কোয়ালিটিতে পার্থক্য আপনি দুনিয়ার একটি বিপদ আপদ বালা মুসিবত বা টেনশন দূর করেছেন কারো কোনো ব্যাপার না আখেরাতের অশান্তি হ্যাঁ জান্নাতার জাহান্নের প্রশ্ন এখানে আখের রাতের অশান্তি আল্লাহ দূর করে দেবেন আখের রাতের বিপদ আল্লাহ মুসিবত দূর করে দেবেন এদিক থেকে আর একটি দিক হচ্ছে যে আপনি একজন মানুষই আরেকজন মানুষের মুসিবত দূর করলেন এর বিনিময়ে আল্লাহ রিজে মুসিব দূর করবেন একদিকে মানুষ মুসিবত দূর করছে আরেক দিকে মানুষের রব স্বয়ং যিনি সর্বশক্তিমান আল্লাহ তিনি মুসিবত দূর করছেন তাহলে দুটোর কোয়ালিটিতে কতবার আমি আপনার বা কোনো ভাইয়ের বা আমার কেউ বিপদ আপদ দূর করার চেষ্টা করে ব্যর্থ হইতে পারে সামান্য কিছু উপকার করতে পারে সেও তো মানুষ তারও তো ক্ষমতা সীমিত আলামিন যে কোনো কিছু করতে পারেন আল্লাহ অসাধারণ না সবকিছু সহজ এলাসির আল্লাহ যেন সব সহজ তাহলে চিন্তা করেন আপনি এইভাবে যখন আমরা আয়হাদিসটাকে বুঝবো তখন মানুষের উপকার করলে অসাধারণ উপকার পাবো মানুষের যদি আমি বিপদ দূর করতে পারি সমস্যা দূর করতে পারি তো আমার অসাধারণ সমস্যা দূর হবে এবং সর্বশক্তি আমার রবের পক্ষ থেকে দূর হবে মানুষ দি আল্লাহ উপকার করাবেন না আমি মানুষের উপকার করেছি মানুষ দ্বারা উপকার হয়েছে কারণ সেখানে মানুষ দ্বারা উপকার হবে না যিনি রব্য নাস তার দ্বারা আপনি সাহায্য পাবেন আপনি তার পক্ষ থেকে এটি হচ্ছে একটি বাক্য মানে হচ্ছে সহজ করা যে ব্যক্তি সংকটে আছে পদে মহসের অস্রু থেকে অসুর মানে কঠিন আর ইউসর মানে সহজ ইন্নামালসরে যেখানে কঠিন কঠিনের সাথে রয়েছে সহজ क्यों जदि संकटपूर्ण व्यक्ति जार जीवने संकट रही सेक्तर जन सहज सहज कर दे আল্লাহ আলিফিদুনিওয়ালা আখেরা তাহলে আল্লাহ তার জন্য সহজ করে দেবেন ইহকালে এবং বিভিন্ন ভাবে হইতে পারে সংকটপূর্ণ ব্যক্তি আর্থিক সংকট আমরা একটা ভাষা বলছি না ভাই আমি এখন আর্থিক কিসা আছি সংকটে আছি বন্য ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে তৈরি করে দিলেন আপনি ইত্যাদি ইত্যাদি বহু রকম হইতে পারে অল্প দিয়ে পারে বেশি হইতে পারে যখন যে প্রয়োজন আর যার যতটা সামর্থ্য এক কথা এতে অংশ নিল যে যত বেশি অংশ নিতে পারবে ক্লাসের সাথে সে তত বেশি সব পাবে এবং তার প্রতিদান পাবে তো আর্থিক সংকটের ক্ষেত্রে সাহায্য করা এলমের সংকট অনেক সময় একটা লোক বেচারা তার কাছে দিনের জ্ঞান নেই যার ফলে তার জন্য হজ কর ওমরা করা কঠিন হয়ে গেছে পয়সা আছে চলে এসছে দেখা দেখে সেজে গেছে হজ করতে কিছুই জানা না আপনাকে আমাকে আল্লাহ একা যায় না করলেন এলমের যে সংকট ছিল তার কাছে দিনের জ্ঞান ছিল না সহজ করে দিলেন সহজ করে দিল একটা লোক দিন শিখতে চায় অভাবী মানুষ গাড়ি নাই নিজের কাছে দশটা রেল খরচ করে আসতেও না আপনি গাড়ি নিয়ে আসছেন চল আমি একটু যদি আপনি সহজ করে দেন সহজ করে দেন যে কোনো বিষয়ের ক্ষেত্রে হইতে পারে এইরকম সাইকিম রহমতুল্লাহ আলহ বিশেষ করে এই দু তিনটা উদাহরণ দিয়েছে এলমের দ্বারা পয়সার দ্বারা অনেক সময় সৎ পরামর্শ দিয়ে আর নতুন মানুষ এসছে তার জন্য হ্যাঁ চোখ ভালো জানছেন আপনি ভাষা জানছেন এমন ভাবে তাকে সমাধান বলে তার জন্য সহজ হয়ে গেল আর ভাই এত সহজ বিষয় তার ঠিক আছে তার সংকটকে আপনি সহজ করে দিলেন আপনি তার জন্য আল্লাহ সহজ করে দিবেন সংকটপূর্ণ ব্যক্তির আর একটা হচ্ছে কাউকে ধার দিয়েছে আপনি ধার দিলে শরীয়তের বিধান হচ্ছে সময় বেঁধে দেওয়া যে এতদিনের জন্য দিলাম আর মধ্যেই সে দিয়ে দেওয়ার চেষ্টা করবে তার আগেই সময় পার করবেনা অদা খেলাফি না। কিন্তু সেই ব্যক্তি অভাবী হয়ে গেল সত্যি অভাবী আপনারা অপমান করবেন মানুষের অপদস্থ করবেন লাঞ্ছিত করবেন জোর জবরদস্তি করবেন তুমি খেয়ে দিবে না খেয়ে দিবে আমি জানি না আমার টাকা ফেলে দাও নাই আচরণ করবেন না আপনি সংকটপূর্ণ আর্থিক দিক থেকে বেচারি যাকে ধার দিয়েছ তুমি সে যদি সংকট হয় মসের আর ওসরা কি জিনিস সংকটপূর্ণ হয় আর্থিক সংকট অভাব হাতে পয়সা নেই কি করে ঋণ করবে অপেক্ষা কর তুমি ঠিক আছে ভাই আর কত দিন আর ভাই এক মাস টাইম দেন আর দুই মাস টাইম দেন এক সপ্তাহ টাইম দেন কিছুদিন টাইম দেন আমাকে সুযোগ দেন দেন আপনি সুযোগ না সুযোগ দেওয়া এটা চলবে আল্লাহর হকুম এটি ইঙ্গিত করে দিলাম যে আর্থিক সংকট যদি কারো থাকি আর তার কাছে আপনি টাকা পাচ্ছেন হ্যাঁ আপনার হক তার কাছে আছে তাহলে এই ক্ষেত্রে ও মনে যদি আপনি নিরবাই না আছে আপনার কাছে চলার মতো আছে এই টাকাটা না আসলে আপনার সংসার চলছে আর কখনো কখনো মুস্তাহাবস্তাহাব আরেকজন লোক টাকা পাবে লোক টাকা পাবে আর ও দেখছেন যে না দিলে করবে সময় আপনার এর এই লোক যে যেই লোক আর্থিক সংকটে টাকা দিতে পারছে না ধার শোধ করতে পারছে না তার উপকার করাটা আপনার অলমারা বলছেন যেহেতু আপনার হক এটা নাই অন্য আরেকজনের সেই জন্য এই ক্ষেত্রে মুস্তাহাব করতে পারলে পাবো পাঁচশো রিয়াল পাবো যদি নাও দেয় আমার আলহামদুল্লাহ চলবে অসুবিধা নেই মনের ব্যাপার আসলে মন এ যদি আমাকে নাও তাও চলতো কিন্তু কিন্তু মনে না না না এত টাকা ছাড়া যায় ওইটা মনে করলি হলে ছাড়া যাবে না কিন্তু যদি এত টাকা ছাড়া যায় মানে চিন্তা করলে তাহলে তার হক আয় করা সম্ভব নয় কিন্তু যদি চিন্তা করেন যে আল্লাহ যদি এই টাকাটা আমাকে নাও দিতেন তাহলে তো আমি সংসার চলতো আমি তো চলতাম তাহলে আল্লাহ বলছেন যে মুশকিল আছে তার এর মুসিবতকে হালাক্কা করে দেয় আরো লোকে পাবে অনেক সময় দেখা যাচ্ছে আর অনেক লোকে পাবে কাকে দেবেও ও জোড়াতালি দেওয়ার চেষ্টা করছে ও থেকে নিয়ে ওর কাছ থেকে নিয়ে এই দিক করে আমি হ্যাঁ কাউকে রাজি করবো আবার কাছে নিয়ে ওকে কিছুদিন ওর কাছে আসলে দিনদার আল্লাহ ভয় করে কিন্তু আল্লাহর পরীক্ষায় পড়েছে আর্থিক সংকটে পড়েছে আল্লাহ বলছেন করে দাও দাঁড় করে দাও ভাই তোমার কাছে এক হাজার নেবো না যাক সাদা করে দিল তোমাকে জাকাতের নিয়ত করা যাবে না দিয়েছিলেন ধার আর পরে যখন দিতে বলল না তখন জাকাতের নিয়ত করলেন এটা চলবে না কারণ এখরাজের নিয়ত করতে হবে যে আমি এটা জাকাত হিসাবে বের করলাম বাকি সাদাকা সাদাকা অসুবিধা নেই নফলদান অসুবিধা নেই ওয়ান্তাদ্দাক এটা তোমাদের জন্য বেশি উৎকৃষ্ট উত্তম হবে তো এইটা হচ্ছে সংকটপূর্ণ ব্যক্তির সহজ করা যদি আপনি আগের বাক্যটা খেয়াল করেন তাতে আছে যদি দুনিয়ার করেন আল্লাহ কি করবেন আখেরাতের মসিবত হালকা করবেন আপনি দুনিয়ার করলেন আল্লাহ কি করবেন আখেরাতের কিন্তু দ্বিতীয় বাক্য আছে কেউ যদি কোনো সংকটপূর্ণ হ্যাঁ ব্যক্তির জন্য সহজ করে তাহলে দুনিয়া এবং আখেরাতে সহজ করবেন এটা কেন আগের দুনিয়ার বদল আখেরাত আর এটাতে একটা আপনি উপকার করলেন হ্যাঁ তার জন্য সহজ করে দিলেন বিষয়টিকে সেই জন্য আল্লাহ কি করবেন দুনিয়া আখেরাত দুই জায়গায় দিবেন কেন কেন রহস্য বলি শেখ হিসুর রহম্লা বলছেন যে আপনি একজনের মুসিবতটা দূর করলেন বিপদ ছিল বিপদটা কি করলেন দূর করলেন মানে বিপদটা দূর করে দিলেন কিন্তু তার প্রয়োজন পুরা হইল কি না এটা বোঝা গেল না আপনার দ্বারা কি হলো যে বিপদটা তার উপর ছিল সে বিপদটা দূর হয়ে গেল তাহলে উপকার একটা করলেন আপনি কি বিপদ দূর করা আর দ্বিতীয় বাক্য আছে সহজ করা द्विगुण संकटपूर्ण अभाव एक मुसीबत आरोप से संकटपूर्ण आर्थिक संकट मानसिक संकट जेको संकटे संकट ता दूर हलो এটা আগের মতো হইলো মুসিবত দূর করা তার সাথে সাথে তার জন্য কি করলেন সহজ করলেন মানে তার আপনি লাভ করে উপকার করে দিলেন এতে দুগুণ রেজ বা দ্বিগুণ রয়েছে যখন বান্দা দুটো কাজ করলো তখন আল্লাহ দুই জায়গাতে তার কি করবে বিপদাপদ আপদ দূর করবে সহজ করবে আখেরা বা ইসর আল্লাহ আলি ফিদুনিয়াওয়ালা আখেরা এ শাহিম রহমতুল একটি উদাহরণ দিয়েছেন যেই দোস্তুটির কারণে অন্য কারো ক্ষতি হবে না কারো জানের ক্ষতি নেই কারো মাল সম্পদের ক্ষতি নেই কারো দিনের ক্ষতি নেই এইরকম দস্তুটি রাখতে হবে বুঝছেন না ढाकले जान क्षति माल सम्पे क्षति हैल क्षति है जी हाँ परिवार क्षति है ऐले मेर क्षति है तीन ढाका चलबरण दीते हैं আপনি ফজর নয় আল্লাহ করে এর দ্বারা আর কারো ক্ষতি হবে না ঠিক না তাহলে এর যে দোষে যে ফজরে জামাতে না এটা এসে আমাদের কাছে আসলেন আর আমরা জন বসে আসি আর এই যে ফখরুল ইসলাম আছে না ওকে ফজরে দেখেই যায় না মসজিদে তার ফজরে জামাৎ ছাড়ার জন্য বা তার টাকার নিচে কাপড়ের জন্য সে দাঁড়িয়ে রাখে না সেই জন্য আমরা ক্ষতিগ্রস্ত না কেউ ক্ষতিগ্রস্ত সে নিজে ক্ষতিগ্রস্ত সে পাপে সে ক্ষতিগ্রস্ত ঠিক না কিন্তু তার কারণে কারো আর্থিক যদি ক্ষতি হয় দেখছি যে খুব ঘোরাঘুরি করছে ওর সাথে কি আমি একটা শুরু করতে যাচ্ছি ব্যাপারে জানছি যে এই লোক কিন্তু পয়সাতে এর আচরণ খারাপ এর দোস্তুটি লুকিয়ে রাখা যাবে না বলতে হবে বলা ফরজ না আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কারো আর্থিক ক্ষতির আশঙ্কা থাকলে কারো যদি পারিবারিক ক্ষতির আশঙ্কা থাকে না কারো তাহলে ওর দোস্তুটি ঢেকে রাখা যাবে না বলা যায় ওর ব্যবহার খারাপ স্ত্রী থাকলে বলে দিতে হবে না লুকিয়ে রাখো ও যখন বলেনি যে একটা স্ত্রী আছে ও করতে চাইছে লুকিয়ে করতে দাও চলবে বলে দিতে পারে ভাই ও বিবাহিত লুকিয়ে রেখে বিয়ের কথাবার্তা বলছে চলবে না জানিয়ে দিতে হবে হ্যাঁ তুমি বিয়ে দিচ্ছ ভালো কথা কিন্তু জেনে বিবাহিত কিন্তু ওর ছেলে মেয়ে আছে না বললে আপনি গুণা করবেন না খেয়ানত করলেন না তাহলে দোষ তো বললেন আপনি দোষ বলা ফরজ দোষ বলা ফরজ এখানে ঢাইকে রাখা ফরজ না বরং প্রকাশ করা ফরজার সামান্য পারিবারিক ক্ষতি অর্থের ক্ষতি এই সব ক্ষতির কারণে যদি বলা ফরজ হয়ে যায় তাহলে কেউ যদি দিনের ক্ষতি করে তালিম দেয় বেদাতি শিক্ষা দেয় বেদাতি ধর্ম প্রচার করে বেদাতি আকিদা মানহাজের বক্তা লেখক হ্যাঁ ইসা বক্তা দোষ তাদের নজরে আসে নাই মূর্খদের তাদের বক্তব্য শুনছে কেউ সতর্ক করব না সাথে সাথে সতর্ক করা ফরজ কারণ এই লোকের ইমান হারিয়ে যাবে এই লোক যদি বক্তার আলোচনা শুনে তাহলে মিলাদি হয়ে যাবে কেয়ামি হয়ে যাবে সতর্ক সাবধান করতে হবে এদের কাছে আখি তামান কিছু নাই এদের কাছে এদের কাছে চাকচিকমায় কিছু ওয়াজ নসি আর সুর সারকি হয়ে যায় না সাবধান করতে হবে কারণ এখানে দিনের বিষয় ভুল দিন পাল করে জাহান নামে যেতে হবে এখানে যে আয়ুব ঢাকতে বলা আছে সেটা হচ্ছে ব্যক্তি জীবনের কিছু দস্তুটি যদি থাকে চারিত্রিক কিছু দস্তুটি আছে সামান্য বায়ুবাদ কিছু দস্তুটি আছে তবে এত বেশি দস্তুটি না যে উদাহরণ দি চারিত্রিক দোষ ব্যক্তিজীবনের দোষ কিন্তু তার এই আয়ব দোষকে যদি ঢেকে রাখা যায় তাহলে আরো খারাপ হয়ে যাবে তাহলে ঢেকে রাখা যাবে না একটা ছেলে নারী সংক্রান্ত কে সে গ্রামে ধরা পড়েছে দেখেছেন শুধু আপনি ধরেন বা এক দুজন লুকিয়ে রাখবেন না জানাই গ্রামবাসীকে হ্যাঁ এক কথায় উত্তর দেওয়া যাবে না দেখতে হবে এখন যে এই ছেলেটা ধার্মিক না চরিত্রহীন আগে থেকে যদি দেখা যায় ছেলেটা তো সেটা তো খুব ভালো মানুষ নামাজে কোনদিনের কাজ করেছে বিচারে লিপ্ত হয়নি কিন্তু সে এরকম এতে চলে গেছে রাস্তায় পথে তারে টাকা সতর্ক সাবধান নির্জন করে দিলে সতর্ক সাবধান হয়ে যাবে এ সংশোধন এখানে আমরা দুইজন তিনজন মিলে যদি বিষয়টাকে এইখানে যদি ধমক টমক দিয়ে তারপর ঢেকে রাখবেন না মোটে ঢেকে রাখা যাবে মোটে ঢেকে রাখা যাবে উম এমন ব্যক্তি যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে মানুষ উপকৃত হচ্ছে এই দোষটাকে তার কাছ থেকে অনেক কিছু এলেম শিখছিল আলেম সমাজের কিছু এরকম চারিত্রিক দোষ আছে কিছু আলেমদের কিছু আলেমদের এরকম আছে ওগুলো যদি জনসমাজে তার চারিত্রিক দোষ বিয়ে করতে গিয়ে দু তিন বছর ওর সাথে সম্পর্ক রেখেছে সম্পর্ক মানে কিন্তু সম্পর্ক অবৈধ কিছু আলাপ আর তারপর বিয়ে করেছে এখন এতগুলি কথা যদি হয়তো তার বক্তব্য কেউ শুনবেও না তার আল্লাহ তার থেকে এলএম কেউ নিবেও না এত খারাপ লোক থেকে কি দিন শিখব এ কি শিখাবে তাই না ক্ষতি করে দিলেন তাহলে দিনের আপনি কিন্তু যদি তাহলে এই লোকটা চরিত্রহীন তাহলে অবশ্যই বলতে হবে হাদিস হাদিসটা বিশেষ অবস্থার ক্ষেত্রে রয়েছে এমন মুসলিম যে ব্যক্তি আসলে ভালো কিন্তু ব্যতিক্রম কিছু বলতে হয়ে গেছে তাহলে যেখানে সেখানে বলার দরকার নেই যার মাধ্যমে সংশোধন হয়েছে ভালো আর না হলে এমন ব্যক্তিকে শুধু বলেন যাকে দিয়ে সংশোধন করে দেওয়া যথেষ্ট ছেলে গ্রামের প্রথম তার খারাপ রিপোর্ট গোটা গ্রামকে না জানিয়ে ওর বাবা মাকে বললেই চলে যথেষ্ট সংশোধন করা যেন এটা মেয়ের মেয়েটার কথা গোটা গ্রামে যদি লোকে বিয়ে হবে না দশটার কত ক্ষতি করে দিলেন তাহলে ওর বাবা জানিয়ে একটু মেয়েটাকে শাসন করে দিলে হয়ে গেল ইজ্জতটা ঢেকে থাকলো বহু ধরনের এরকম হতে পারে এটা আপনি উপকার করলেন তার সংশোধনও হয়ে গেল আর বড় উপকার করলেন যে মেয়েটার আগামীতে বিয়ে হতে বাধা হবে না ওমান সাঁতারা কোন মুসলিমের যদি কেউ দস্তুটি ঢেকে রাখেওয়ালা আখেরা তাহলে আল্লাহ তার আল্লাহ ঢেকে রেখে দেবেন মানুষকে জানতে দেবেন না লাঞ্ছিত করবেন না আর আখেরাতে আল্লাহ অপদস্ত লাঞ্ছিত করবেন না হাসর মাঠে চার নম্বর বাক্য হচ্ছে অল্লাহফি আউনিল আবদে মা কানবদি আউনি আহ আল্লা বান্দার সাহায্য থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকবে যতদিন পর্যন্ত আপনি মানুষের উপকারের মন মানসিকতা রাখবেন সবসময় উপকার করা লাগে না যখন সুযোগ আসে তখনই উপকার করা লাগে রাত দিন যে উপকার করতে আছেন তা না কিন্তু আপনি সবসময় মানসিক দিক থেকে প্রস্তুত আছেন যে আমি গণ মুসলিম ভাইয়ের উপকার করার সুযোগ পেলে উপকার করব অপকার করব না আমি মানুষের হেল্প করি পরোপকারী মানুষ যে কোনো হয়েছে। ঠিক আছে জেহাদ নেই এখন আসল জেহাদ যেটা আমির দেশের শাসকের নেতৃত্ব হবে কিন্তু মনে ওলাম ইহাদ মনে কোনদিন তার চিন্তায় আসলেন না বরং এই জিহাদ বিরোধিতার মনোভাব তাহলে যেকোন সময় ডাক হলি হইলো কিন্তু শরীয়ত সম্মত ডাক হইতে হবে খারিজ জঙ্গিদের ডাকে নয় ফাদিদের ডাকে নয়িহা আল্লাহর দিনের জন্য আল্লাহর কালেমে উচা করার জন্য তো ওই রকমই ঠিক বান্দার সাহায্য আল্লাহ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করবে তাহলে যদি কারো সাহায্য আপনি করতে পারেন সাহায্য আপনি নিয়োজিত থাকেন তো আল্লাহ সাহায্য করবেন বাইরের দূরের উদাহরণ না দিয়ে আমি পারিবারিক উদাহরণ দি বেশি দূরের উপকার তো দূরের কথা আজকাল মানুষ এত স্বার্থ পর হয়েছে যে নিজের পরিবারের সদস্যদের উপকার অনেকে করতে চাই না দূরে এখন আলোচনা চলছে আপনি বিদেশে এসছেন প্রবাসে এসছেন অথবা ভাইদের মধ্যে বড় ভাই বোনদের মধ্যে বন্ধের অনেক উপকার করেছেন বিয়েশায় দিয়েছেন ছোট ভাইদেরকে মানুষ করেছেন তাদের উপকার করেছেন এই যে উপকার করেছেন আপনি মনে করেন যে এটা আপনার বৃথা যাবে একবারে এতো উপকার করলাম আর তারা কিও ভালো ব্যবহার করলো না বিদেশ থেকে আপনাকে আর সবে হা করে আছে শুধু খাওয়ার জন্য যে কি নিয়ে আসবে আর কি পাঠাবে কথা বুঝতে পারছেন বদলা চায় না তাদের কাছ থেকে একজন দিনদার মুসলিম ভাই অন্য বংশের হইলেও আপনার নিজের বংশের দুনিয়া দারের চাইতে অনেক ভালো এই ইমানই আপনার জজবা থাকতে হবে আপনার যে আপনার কাছে পর দিনদার ভালো ঘর বেদিনের চাইতে আরে এটা যদি না থাকে তাহলে আপনারা নেই যে বন্ধুত্ব জন্য আর আপনি উপকার করেছেন ব্যর্থ যাবে না বান্দার সাহায্য আল্লাহ আছেন আল্লাহর সাহায্য আপনার সাথে আছে আল্লাহ কাকে দিয়ে আপনার সাহায্য করবে এটা আল্লাহর কাজ আপনার কাজ না আপনার চিন্তা করার দরকার নেই আপনার সাহায্য আল্লাহ করবেন আপনার ছেলে মেয়ের সাহায্য করবেন এই যে আমাদের দেশীয় তরিকাটি দায়ের ইসলামিক তরিকা আসলে জুলুম করা হচ্ছে কাউকে বেশি দিতে গিয়ে স্ত্রী ছেলে উপর জুলুম করা হচ্ছে কোন অধিকাংশই জুলুম করছে এরকম ওইটা করতে বলছে না কিন্তু অনেকটা অংশ দিতে হচ্ছে অনেক কিছুই করতে হচ্ছে কারণ অভাবে সংসার এই ছোটগুলোকে মানুষ করতে এই বেসারি দিতে অনেক কিছু করতে হইলো আর শেষখানে দেখা গেল যে এরা সাবালো খাওয়ার পর একটা পয়সা সংসারে দিল সব আপনার পাঁচ সাতটা ছেলে মেয়ে নিয়ে বড় সংসার আর ওরা এখন বিয়ে করে সব আপনার খরচে আপনার হোটেলে খেয়ে দিয়ে আপনার খরচে বিয়ে করে আলাদা আর সমান সময় ভাগ বা আপনি যে নামে জমি করেছে আপনার টাকা পয়সা নিয়ে আর সব সমান সমান সময় পরিচর্য এর জন্য আল্লাহর কাছে আপনি বদলার আশা করেন মানুষের কাছে নাই অল্লাহফিয়া উনি লাভ বান্দার সাহায্য করবে বান্দার সাহায্য আল্লাহ করবেন আপনার করবেন আপনার ছেলে করবেন দেখা যাচ্ছে এরকম যারা মানুষের এইরকম উপকার করে আল্লাহ রে কোন দিক থেকে যে তাদের রুজিতে বরকত না ওরাই বেশি ছিল চতুর্থ বাক্য এখানে একটি ভুলের সংশোধন করা উদ্দেশ্য অনেক আলেমরাও পর্যন্ত ভুল হাদিস পড়ে এটি ভুল হাদিস পড়ে ওল্লাহফি আউনিল আবদে মা কানাল আবদ কানাদি আছে মা কানাল আবদি সাধারণ বক্তারা বেশ কিছু আরবরাও এটাকে এভাবে মা কানার জায়গায় মা দামা পড়ে শেখ মিনস বলছেন মাদামা কোন হাদিসে নেই প্রথম কথা এটি হাদিসের বাক্য নয় মাদামা দ্বিতীয় অর্থের দিক দিয়ে ভুল অর্থের দিকে ভুল আপনি ভাইয়ের সাহায্য যদি থাকেন তাহলে আল্লাহ সাহায্য সাথে এটা হচ্ছে বলা যখন সাহায্যের সাহায্যে ততক্ষণ আল্লাহ সাহায্য আছে তার মানে ধর এক ঘন্টা আপনি এক ভাইয়ের সাহায্য করলেন তাহলে ওই এক ঘন্টা আল্লাহ সাহায্য করবেন ব্যাস আর করবেন না ভুল অর্থ এটা হয়ে যাবে ভুল অর্থ এটা অর্থ এখানে বোঝানো হয়নি পাঁচ নম্বর বাক্য অমানায় সন্ধান করে এখানে এলম বলতে এলমত এর এলিম সেটা কোরআন হোক হাদিস হোক তফসির হোক ফিখ হোক এলমান মানে কেউ ডাক্তারি পড়ছে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে কেউ আর কিছু পড়ছে সায়েন্স পড়ছে কেউ টেকনোলজি পড়ছে ওর জন্য এই ফজিলত নাই কারণ সেই এলম শিখার জন্য আল্লাহ উৎসাহিত করেছেন বিশেষ করে বা ফরজ করেছেন শুধু উৎসাহিত না ফরজ করেছেন যে এলম দিয়ে রবকে চেনা যায় সেটা হচ্ছে ইকরাবিস দিনের গেন্দি ওহির গেন্দি ওয়াহির এলম দিয়ে রবকে চেনা যায় এটা এলমা এর ফজিলত যতগুলি হাদিস এলমের ফজিলত রয়েছে সেগুলি আসলে এই এলমের ফজিলত তবে এর মানে এই নয় যে দুনিয়ার এলিম শিখতে হবে না দুনিয়ার এলম শিখতে হবে কিন্তু আর জন্য আইন। আর বড় বড় জ্ঞানী হওয়া দিনের বড় জ্ঞানী আলেম হওয়া ফার্জে কে ফায়া এই তিনটি কথা মনে রাখবেন এলমের ক্ষেত্রে দুনিয়ার জ্ঞান অর্জন করা একটি জাতিকে বেঁচে থাকার জন্য যা লাগে সে আপনার স্বাস্থ্য বিজ্ঞান হোক মেডিকেল সায়েন্স হোক আর ইঞ্জিনিয়ারিং হোক আর অন্য যত দুনিয়ার সাবজেক্ট রয়েছে আজকাল অস্ত্র তৈরি করা হোক আর অমুক তৈরি করা হোক এই হোক আর সেই হোক এগুলি হচ্ছে কি ফার্জে কে মুসলিম জাতির কিছু লোককে জানতে হবে করে সব কাফের ঘর থেকে নামিয়ে আসতো আমাকে শিখতে হবে আমার ছেলে আপনার ছেলেকে শিখতে হবে আমার ছেলেকে ডাক্তার না আমার মতে মুসলিম হচ্ছে বউ ইঞ্জিনিয়ার হচ্ছে अब्बाहत कैमरे कर हाल जीवन जापन कैमन गुली हाराम हाराम जायज ना जा যখন যে এবাদতটা করবে সেবাদতের তরিকাটা জানবে দশ বছর তার সলাতের শিক্ষা তালিমুস ফরোজ ইত্যাদি ইত্যাদি ফার্জে আইন আর ফার্জে কেফায় দিন এলম শিখার স্তর হচ্ছে ফার্জে সেটা হচ্ছে দিনের বেশি জ্ঞানী হওয়া দিনের এতটা জ্ঞানীয় অন্য কেফায় আপনার একশো জনের মধ্যে দশটা আলেম আছে ভালো যথেষ্ট ফার্জে কেফায় হয়ে গেছে সে আপনার ছেলে হোক অন্য ছেলে হোক কিন্তু আপনার ছেলে করতে পারে আরো ভালো ভালো আলেম তাহলে করাটা হচ্ছে ফার্জে কেফায়া যে ব্যক্তি এমন রাস্তায় চললো সালাকে আসলো কে মানে চলা চলার উদ্দেশ্য হচ্ছে এলতামে এলমান সেখানে এলম তলাশ করতে চাইলো সে তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ তারিখ में आला तार रास्ता रास्ता बोलते कि बुझाई रास्ता चल लस्ता मान हाँ चलार बोझाना এটা আবার কোন রাস্তা কোন তরিকে হইল তারিখ মনিত রাস্তা তো এখানে তো তরিকে বলছি তাই না তাহলে বুঝা যাচ্ছে তারিখ শব্দটা দুই অর্থ ব্যবহার হয় একটা হচ্ছে তারিখ মানে চলার রাস্তা হ্যাঁ রাস্তা অনুভূত রাস্তা তো এখানে ওই অর্থ হতে পারে যে ব্যক্তি রাস্তায় চললো নিজ বাসা থেকে আপনার ইসলাম পায়ে হেঁটে আসেন আর গাড়ি দিয়ে আসেন আর যেভাবে আপনি হ্যাঁ আমরা মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত এসে যেভাবে আসে কিছু ট্রেনে কিছু বাসে আর কিছু প্লেনে এই করে এসে পৌঁছেছি তাই না এককালে ওলামার আইমাইকরাম বোখার কোথায় সে উজবেকিস্তান থেকে থেকে যত মুসলিম দেশ ছিল সমস্ত মুসলিম দেশের শহর শহরে ঘুরেছেন আর হাদিস সংকলন করেছেন হাদিস জমা যে যেখানে যে হাদিসগুলো গুলো পেয়েছেন বাসরা গেছেন কুফা গেছেন বাগদাদ গেছেন তারপরে আপনার শাম দামেশ গেছেন ফিলিস্তিন গেছেন আহ তারপরে আপনার মেসর গেছেন আহ তারপরে মক্কা মদিনা এমনকি স্থানের রাজধানী तो दूर दूर गे। आज के ने शाँग तो रास्ता सहज नियत टा ठी की उदेश्य नियतर कॉलमान उद्देश्य हलम शिखा যদি আমি পাশ করি তাহলে কি হবে সৌদি আরবে থাকার সুযোগ দুনিয়ার গরজ কেন না এগুলো গরজ করলে হবে না আমি এলএম শিখার জন্য এসেছি তখন আমি বড় দাওরা মাদারাসার প্রধান শিক্ষক ছিল তা আমার সাথে যিনি মুরব্বী ছিলেন বয়স্ক উনি উনি হেড তো ছিলেন না যে কারণ আমাকে হেড রাখা হয়েছিল কিন্তু মুরুবী মানুষটা পোস্ট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে না বললে না। তো তারপরে যখন চলে আসব বিদায় জানা জানাজানি হয়ে গেলো যে আমার মনজুরি চলে এসছে তখন তো বাইপোস্ট এটার যেত তখন আর এই ইমেইল আর হোয়াটসঅ্যাপ আর মোবাইল কিছু ছিল না পোস্ট অফিসের অপেক্ষা আছে বলে রেখেছি পোস্টম্যানকে বলে রেখেছি যে একটা চিঠি আসতে পারে আরব দেশ থেকে আসলে বলে বুঝে নিয়েছে আরব দেশ থেকে বেশি কিছু বুঝে না আরবি লেখা আছে উপরে যাই হোক যখন মনে যে আসলো ওই এলাকার থেকে কেউ মাদানি হয়নি তখন মাদানি ছিল না আমার আগে গোটা পশ্চিমবঙ্গে মাত্র দুটো মাদানি ছিল আমি মনে হয় তৃতীয় যার মনজুরি হয় মানে এত মানে ক্রাইসিস ছিল বাঙালিদের মধ্যে মদিনা আসার তোমরাও গল্প বলতে লাগলো তাদের ছেলেরা বড় হয়েছে ছেলেগুলোকে স্কুল কলেজে পড়াইলাম এখন চিন্তা করছি মদিনা ই আরবি পড়াইতাম তো ভালো হইতো এখন চিন্তা করছি যে যদি আরবি পড়াইতাম তাহলে কি হইত ভালো হইতো কি জন্য ভাই এই জন্য যে মতিউর রহমান মোদিনা চান্স পেয়েছে আমার ছেলেটা মোদিনা চান্স পেয়েছে কি কিসের জন্য কারণ আরব যেমন এটা মগজের ঢেকে আছে স্কুল কেন স্কুলে হলে ভালো বেতন পাবে সরকারি একটা চাকরি পাবে ষাট বছর পর্যন্ত আর কোন চিন্তা থাকবে না এই জন্য স্কুল কলেজে পড়াচ্ছেন আপনি এখন চিন্তা করছেন স্কুল কলেজ বেকার সমস্যা চাকরি পাওয়া যায় না ঘুষ দিও চাকরি পাওয়া যায় না তো এই দিক দিয়ে মনে হয় রাস্তা সহজ পয়সা ইনকাম করার যে যদি আর পড়াই তেমন তো ভালো হইতো শিখা যদি উদ্দেশ্য থাকে সন্ধান যদি উদ্দেশ্য থাকে যে দিনের জ্ঞান অর্জন করবে আমার ছেলে বা আমি হেঁটে এসছেন বা যেভাবে এসছেন আর একটা হচ্ছে আভ্যন্তরীণ রাস্তা তারিখ মানবী সেটা হচ্ছে আপনি এমন পথ ধরলেন যেই পথে এলেম পাবেন আপনি পথ ধরা মানে বাবা মা পড়ায়নি ধরেন আপনাদের অনেকে পড়াইনি আরব দেশে এসছেন মাশা আল্লাহ তৌহিদের দেশ সন্নার দেশে এসছেন এখানে আসার পরে জানতে পারেন ইসলামী সেন্টার আছে ইসলামী সেন্টার আছে এখন এসছেন আসলে আপনি এখানে চাকরি করার জন্য আর কিছু হ্যাঁ খোঁজ পেলেন ইসলাম তারপরে ইসলাম সেন্টারের সাথে আপনি জড়িত হয়ে গেলেন এই যে আপনার জড়িত হওয়াটা হচ্ছে কি সালাকাতারিখান পথ অবলম্বন করা আমরা মাটির পথ না। ওখানে কিন্তু যে সময়গুলিতে দার্স হয় এসা পরে দিনের আমাদের ওই সময় ডিউটি হোটেলে ডিউটি করে দুপুরে একটা থেকে শুরু করে রাত দুটা পর্যন্ত কত লোক যে কেঁদে ফেলে যে সেই একটা দার্সে জীবনে যেতে পারলাম এই সেন্টারে অথচ নিয়মিত আলোচনা শুনি কি করবো তখন ও এলেন আর না হয় হোয়াটসঅ্যাপে যেভাবে হোক না কেন এই যে এটা হচ্ছে সালাকা কেন আপনি কিভাবে বলে আমি ঈশাইকদের কোনো আলমের দ্বারসে যাওয়ার সুযোগ পাইনি ভাই কাজ আমার একটা পথ অবলম্বন করেছি কি বক্তব্য থেকে আমি শুনি দেখি ওইটা হচ্ছে সালাখা তালিকা বুঝতে না এইভাবে বিভিন্ন পদ্ধতিতে হইতে পারে সেটা কয় নম্বর ছিল এটা মনে হয় ছিল ঠিক ছয় নম্বর কোরআনের অক্ষরের শিক্ষা তেলাওয়া হচ্ছে অথবা মানান অর্থের শিক্ষা যেটা আসল উদ্দেশ্য তর্জমা ত ব্যাখ্যা বিশ্লেষণ এটা শিক্ষা আর কোরআনের সহযোগী শিক্ষা কোরআন বুঝার জন্য হচ্ছে হাদিসের শিক্ষা কোরআন বুঝার জন্য হচ্ছে এই যে শিক্ষাগুলি এই শিক্ষার জন্য কোন একটা ঘরে যদি একত্রিত হয় সেই ঘরটি সবচেয়ে উত্তম ঘর হবে যদি সেটা আল্লাহর মসজিদ হয় কারণ মসজিদ ভিত্তিক শিক্ষাটাই সালাফে সালহীন থেকে চলে আসছে মসজিদে শিখিয়েছেন ছিল। মসজিদ হয় ছিলাম সম্ভব নয় আজকাল অনেক সময় মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং এই যে ইসলামিক সেন্টারের কক্ষে হলে আমরা জমা হয়েছি এটা হচ্ছে বাইতু মিন বইতিল্লা এগুলি আল্লাহর ঘর आल्ला घर सम्मान अर्थे सम्पीक्त आल्लो घरेतृत है एकत्रित होते शिक्षा हमें चेष्टा करते माधे मध्य हर सप्ताह एक बार हो कम पक्ष জমিয়ত হয় একসাথে জি হ্যাঁ উদ্দেশ্য এতনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তেলাওয়াত করে পাঠ করা কিতাব পাঠ করা বললাম শব্দের তেলাওয়াত অর্থের তেলাওয়াত ইমুস কি না তাদের ওপর শান্তি নেমে আসবে শান্তি মানে মনের প্রশান্তি অশান্তি দূর হবে প্রশান্তি আসবে মনে একান শকুন আসবে রাহমা এবং আল্লাহ রহমত ঢেকে নিবে যারা পরিবার থেকে দূরে আছেন দিনের একটা মজলিসে বসলে পারিবারিক যে একটা অশান্তি আছে বা একটা টেনশন আছে ওটা অনেকটা হালকা হবে আর্থিক টেনশন অনেকের আছে তৈরি করা পয়সা নেই মেলার টেন টেনশন এইদিকে আবার মালিকের টেনশন আছে এদিকে ফোরমেন সুপারভাইজার জালেমের টেনশন আছে কত রকমের টেনশন তাহলে এই যুগে মানুষের মানসিক শান্তি হাসিলের এটি একটি গুরুত্বপূর্ণ উপায় দিন শিখা শান্তি নেমে আসবে আর কি হবে রেখে দিক থেকে ঘেরে সম্মানার্থে ফেরেস্তা ঘেরে রাখা বড় বড় নেতারা যখন আসছে তাদের বডিগার্ড আর বাহিনী একবার সজাগ হয়ে দাঁড়িয়ে আছে আর অন্য নরা যারা হ্যাঁ इस तेके आन दिए तार्थे मानसान मानसे शिक्षा ग्रहण कर दिए थके तरह की आल्ला फिरिस्ता जरा लाय सून आल्ला कल्ला नाफरमी करना सब समय नेक तर सम्मानार्थे घर निवे दायित সম্মানে ঘিরে আছে এটা হচ্ছে তাদের সামনে যে অনুজুর আমার বান্দারা দেখো কেন এসছে এখানে কি করতে তোমরা তো বলছিলে যে কেন এদেরকে সৃষ্টি করবেন আল্লাহ আদম কেন সৃষ্টি করবেন হ্যাঁ খারাপ দিক মানুষের আছে ওই খারাপ দিক দিকে তাকা সত্যি মনে হয় যে যুক্তিটা যুক্তি ছিল না। কিন্তু ওর বেশি যেহেতু লাভের দিক রয়েছে আল্লাহ এই জন্য আদানি আদম কে সৃষ্টি করেছি আর তাই ফিহা মেদিহা আল্লাহ তুমি জমিনে এমন জাতিকে সৃষ্টি করতে যাচ্ছ যারা সেখানে ফাঁসাওয়ার সৃষ্টি করবে আজকে গোটা বাংলাদেশের অমানুষ মানে পশুর চাই তো নিকৃষ্ট হয় পশু কেউ মানুষ পিটিয়ে মারতে পারবে না তাহলে ফেরেজ যুক্তিটা একবারে ফেলে দেওয়ার নয় উপেক্ষা করার নয় এইরকম চরিত্রহীন নোংরা নিকৃষ্ট মানুষ कथा चिंत कर ही फिर बोले क्यों सृष्टि कर तरह से ज्ञान नहीं शिक्षित पार्थक्य नहीं द्वारा स्पष्ट हो जाए शिक्षा तरबियत है तालीम हमबियत नहीं शिक्षा आज प्रशिक्षण नहीं শিক্ষা আছে দীক্ষা নেই আদব কায়দা মোটেই নেই ইসলামের কোন গন্ধ পর্যন্ত নেই ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে যার ফলে নোংরা পরিবেশে ছেলেমেদেরকে ছেলে ভবিষ্যত শিখিয়ে ভবিষ্যতে আশা করা যায় না কোনো কল্যাণ আশা করা যায় না পরিবারের কল্যাণ রয়েছে না জাতির কল্যাণ রয়েছে আল্লাহ তার আশেপাশে যে ফেরিস্তা রয়েছেন সেখানে আলোচনা করেন गौरव कर पीछन दिखे ठेले देता दोलम्ब करिए दे আমল আপনার আবুল আহাবের মতো আবু জাহালের মতো অথবা সেইবার আবিয়ার মতো কিন্তু তাদের আমল তাদেরকে পিছিয়ে দিয়েছে সুতরাং তারা জাহান নামে প্রথম নিক্ষিপ্তি বংশী মর কোন কাজে আসবে না যদি আমল খারাপ হয়ে যায় এটি হচ্ছে আওলাদের অসুল হইলো কে পীরজাদা জাদা কোন কাজে আসবে না আকিদা খারাপ আমল খারাপ জি হ্যাঁ আখলাখ চরিত্র খারাপ এবাদত বন্দীতে বেদাত ভরা জি হ্যাঁ কোন কাজে আসবে না কোন কাজে আসবে না কারণ এদের আকি দেয় তৌহিদের জায়গা সিরকে দখল করে নিয়েছে সৈন্যতের জায়গা বিধাতে দখল করে নিয়েছে ধর্মকে পুঁজি করে তারা দুনিয়া উপার্জন করছে পেট ব্যবসা করছে বংশীয় মর্যাদা কখন কাজে আসবে যদি তারা দিনের উপর কায়ে থাকে জি হ্যা দিনের উপর কায়ে হুজরা বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে যে যত বেশি سنارا دنوں کا دان کرد اللہ